বাংলা মানবতা সমাধান الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا ومولانا محمد الأمين وعلى آله الطيبين وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته شبري أدار شوق بهايب ইসলাম ও সমাজ এ বিষয়ক আলোচনার এই পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ইসলামিক ভ্রাতৃত্ব বিষয়টা মুসলমানদের সামাজিক জীবনে মুসলমানদের ইসলামী জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই ভ্রাতৃত্বের বিষয়টা আমরা অন্যভাবে নিচ্ছি এটাকে বিভিন্নভাবে বিভিন্ন কালার বা রং দেওয়া হচ্ছে এবং অন্যান্য কারণে ইসলামে ভ্রাতৃত্বটাকে ভেঙ্গে চুরিয়ে খান খান করে দেওয়া হচ্ছে যার কারণে আজকে মুসলমানদের পাড়ায় পাড়ায় শান্তি নাই গ্রামে গ্রামে শান্তি নাই এলাকায় এলাকায় শান্তি নাই দলে দলে শান্তি নাই মুসলমান দেশে দেশে শান্তি নাই সত্যিকার অর্থে যদি আমরা মুসলমানরা এই ভ্রাতৃত্ব বোধ থাকতো অর্থাৎ ভ্রাতৃত্ব বোধের বিষয়টা পরিষ্কার থাকতো এবং আমরা এটাকে যথাযথভাবে আমাদের বাস্তব জীবনে পালন করতে পারতাম তাহলে কিন্তু এই সমস্যা আমাদের কখনোই হতো না এই ভ্রাতৃত্বটা সঠিকভাবে আমাদের ভিতরে না থাকার কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথম ক্ষতি যেটা হচ্ছে সেটা হলো আমরা নিজেরাই অশান্তিতে আছি কারণ যখন আমরা দেখি আমার আশপাশ দিয়ে অনেক মানুষ হেঁটে যাচ্ছেন যাদেরকে দেখলে আমার মনটা বিশিয়ে যায় রাগ হয় তাকে দেখলে আমি ঘৃণা করি তখন কিন্তু আমার নিজেরই ভালো লাগে না যখন দেখি আমরা মুসলমানরা একে অপরকে মারছি কাটছি তখনও ভালো লাগে না এবং এর চেয়ে বড়ো কথা হলো এর কারণে আমরা জান্নার থেকে অনেক দূরে সরে যাচ্ছি সমস্ত ভাই বোনেরা আমি পর্বে আলোচনা করতে চাই যে ভ্রাতৃত্বের বন্ধন আসলে কি কি কারণে নষ্ট হতে পারে প্রথমত আমাদের বিষয়টা বুঝতে হবে আমরা যদি আসলে না বুঝি যে ইসলামের ভ্রাতৃত্ব আমরা এখানে শুধু শুনেই গেলাম আমরা হয়তো বুঝলাম না কিন্তু বুঝলাম বুঝার পরও সেটা অন্যকে আমরা বললাম না তাহলে কিন্তু আমাদের দায়িত্ব শেষ হবে না বরং আমরা এটা শুনে বুঝে নিজের আগে আমল করা দরকার এবং আমল করার পরে অন্যদেরকে সেটা বোঝানো দরকার এটা কিন্তু আপনার আমার সকল মুসলমানের দায়িত্ব কারণ এভাবেই একে অপরকে দাওয়াতি কাজ করার মাধ্যমে আমরা পরস্পর সংশোধিত হই এবং পরস্পর আমরা উন্নত হই সমত ভাই বোনেরা দেখেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে মান হাজার আশা হুসানাতান যদি কেউ তার কোন ভাইকে এক বছর পরিত্যাগ করে তহুয়া কাসাফ কি দামি সে যেন তার রক্ত প্রবাহিত করে দিল কত মারাত্মক একটা কথা দেখেন অর্থাৎ এখন মুসলিম ভাইকে যদি আমরা এভাবে পরিত্যাগ করি তাহলে তাকে হত্যা করার মতো গুণা হবে বা হত্যা করার মতো প্রতিক্রিয়া হবে এখনও চিন্তা করুন বর্তমান আমাদের মুসলিম সমাজে আমরা বিভিন্ন ঘেটোতে আমরা বিভক্ত হয়ে গেছি বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে গেছি বিভিন্ন মাঝাবে আমরা বিভক্ত হয়ে গেছি এবং একজন আরেকজনের সাথে আমরা সাক্ষাৎ করি না আরেকজনের সাথে আমরা বসি না উঠা বাসা করি না কথা বলি না বছরের পর বছর তাদের কাছে আমরা যাই না তাদেরকে আমরা পরিত্যাগ করেছি আমাদের বোঝা উচিত যে এর কারণে আমরা আসলে এই পাপের ভাগি হচ্ছি কিনা যে তাদেরকে আমরা হত্যা করে ফেলছি আমার মনে হয় যে একজন ভাই মুসলিম ভাই থেকে দূরে সরে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু একজন মুসলিমান ভাইয়ের কাছে আসার কারণগুলো আরও অনেক বেশি আমি সবসময় বলি যে যদি আপনি একজনকে ঘৃণা করেন একটা দোষের কারণে বা দুইটা দোষের কারণে আপনি তার সাথে একটু বসে দেখুন তার সাথে কথা বলে দেখুন তার ভিতরে হয়তো আরো দশটা ভালো গুণ আছে এখন আমরা কি দশটা ভালো গুণের জন্য কাউকে ভালোবাসব নাকি মাত্র দুইটা দোষের কারণে তাকে আমরা ঘৃণা করব। আমার মনে হয় সচেতন মানুষ হিসেবে এটাই হওয়া উচিত যেহেতু গুণের সংখ্যা বেশি দোষের সংখ্যা কম তাই এই গুণের দিকে লক্ষ্য করে দোষের কথাগুলো আমাদের ভুলে যেতে হবে আপনার ভিতরে কি দোষ নাই আমার ভিতরে কি দোষ নাই অবশ্যই আছে কিন্তু আল্লাপাক হয়তো আমার ভিতরে কিছু ভালো গুণও দিয়েছেন এটা আমার অধিকার আপনার কাছে আমার দাবি আপনার কাছে আমার প্রাপ্য আমার ভিতরে যে ভালো গুণ আছে সেগুলোর দিকে তাকিয়ে আপনি আমাকে ভালোবাসুন আপনার এটা অধিকার আপনার যে ভালো গুণগুলো আছে সেগুলোর দিকে তাকিয়ে আমি আপনাকে ভালোবাসি আপনার ভিতরে যে দোষগুলো আছে আমি সেগুলো গোপন করার চেষ্টা করি আমি সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তার কারণ আপনাকে আমাকে কিন্তু একথা বিশ্বাস করতেই হবে আপনারও দোষ আছে আমারও দোষ আছে কিন্তু আমাদের ভিতরে গুণের সংখ্যাটাই বেশি দেখেন আল্লাপা কোরআনে আমাদেরকে এবপার একটা সুন্দর মেথোডোলজি দিয়েছেন আল্লা বলেছেন ভালো কাজ করেন এই ভালো কাজগুলো করার কারণে তার আগের খারাপ কাজগুলো আল্লাহ মিটিয়ে দেন আপনি যদি কোনো ভালো কাজ করেন আপনার খারাপ কথা আমাকে ভুলে যেতে হবে আমার অনেক সময় দেখি এটা যে একজন লোক সারা জীবন ভালো কাজ করেছেন হয়তো দুই একটা খারাপ কাজ করে বসেছেন এর কারণে আমরা তাকে সারা জীবনের জন্য বাদ দিয়ে দিই তার সাথে সম্পর্ক রাখিনা। হাদিস অনুযায়ী আল্লাহ নবী বলেছেন যে উনসুর আখা আকা তোমার ভাইকে তোমরা সহযোগিতা করো জল কানা অমা যদি সে অত্যাচারী হয় অথবা অত্যাচারিত হয় তখন সাহাবারা জিজ্ঞেস করলেন আমরা তো জানি যে যখন কেউ অত্যাচারিত হয় তাকে আমরা সাহায্য করতে পারি কিন্তু তাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি বললেন যে তার জুলুম থেকে তাকে তুমি সরায় রাখো এটাই হবে তার জন্য সাহায্য করা তো যে ভাই এবং বোনেরা খারাপ কাজ করেছেন তারা নিশ্চয়ই নিজের আত্মার উপরে জুলুম করেছেন এখন যদি আমরা তাকে ছেড়ে দিই তাকে বাদ দিয়ে দিই তাহলে তাকে তো সাহায্য করতে পারলাম না আমরা তাকে যদি সংশোধন করতে হয় তাকে কাছে টানতে হবে যদি আমরা রোগী মনে করি তাহলে তাদেরকে তো মরুভূমিতে ফেলে দিলে তাদের সারাই করা যাবে না। তাকে তো কোনো ট্রিটমেন্ট করা যাবে না বরং তাকে হাসপাতালে আনতে হবে ডাক্তারের কাছে আনতে হবে তারপরে না তাকে সংশোধন করা যাবে সময় তো ভাই বোনেরা ইসলামী ভ্রাতৃত্বের ক্ষেত্রে আমাদের উচিত আমাদের ভাই এবং বোনদের প্রতি সহানুভূতিশীল হওয়া দুর্ঘটনা ক্রমে ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক তারা যদি কোনো খারাপ বসেন তাদের প্রতি হওয়া কোনালামের সময়ে ভুল ক্রমে কোনো কোনো সাহাবা কিছু খারাপ কাজ করে ফেলেছিলেন কিন্তু আল্লাহ নবী সাল আলাইহাল্লাম তাদের প্রতি অত্যন্ত দরদি ছিলেন তাদের প্রতি তিনি ভয়ঙ্কর ব্যক্তি ছিলেন না তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে তিনি চেষ্টা করেন নাই তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেন নাই বরং সব সময় চেষ্টা করেছেন তাদেরকে সমাজের ভিতরে রেখে সংশোধন করার তাদেরকে কাছে টানার এবং ক্ষেত্রে আমি বলছিলাম আমাদেরকে কোরআনের সেই নিয়ম আমাদের এখানে পালন করতে হবে ইন্নাল হাসানাত ইউজ হিবনা সৈয়াদ যে ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয় আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় যদি কেউ কোন খারাপ কাজ করে বসে তখন তার জীবনের সমস্ত ভালো কাজ নষ্ট করে ফেলে আমরা তার কোনো মূল্য দিই না অতসিন আল্লাহ তারা যারা ভালো কাজ করে তাদের সব কখনোই নষ্ট হতে দেন না সমস্ত ভাই বোনেরা কিন্তু আমরা কেন এত নেগেটিভ আমরা কেন এত নেতিবাচক আমরা কেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে ক্ষমা করে দিতে পারি না ইসলামী ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার আরও কারণ হল আমরা ছোটো ছোটো বিষয়কে বড় করে দেখি ভ্রাতৃত্ব সম্পর্ক নষ্ট হয় কুধারণার কারণে একে অপরের প্রতি সুধারণা না থাকার কারণে আমরা যখন কারোর ব্যাপারে আলোচনা করি সাধারণত আমরা মানুষের ভালো গুণগুলো কম আলোচনা করি এবং দোষগুলো বেশি আলোচনা করি যেটা আসলেই আসলে অপরাধ মুসলিম হিসেবে কখনোই আমাদের গিবোধ করা নাই। কিন্তু সমস্যা নাইল যখন আপনার ব্যাপারে কেউ কোনো দোষ বলবে এবং অন্য আরাক লোক সেই দোষের কথা শোনে তখন ওই লোক তৃতীয় আরাক এক ব্যক্তির কাছে যখন বলবে তখন দেখবেন যে সেই দোষটাকে আরো বড় করে বলেছেন আল্লাপা বলেছেন যখন তোমাদের কাছে কোনো ফাঁচেক আসে কোনো খবর নিয়ে তখন সে খবরটা তোমরা চেক করে দেখো ভালো করে জানো এবং বুঝো যে খবরটা আসলে ঠিক আমাদের মুসলমানদের ভিতরে সম্পর্ক নষ্ট হওয়ার আরো কারণ হলো যে আমাদের ভিতরে সত্যিকার অর্থেই ইসলামী জীবন জিন্দিগি যাপন করার ইচ্ছা কিন্তু অনেক কম আমরা বিশেষ করে আধুনিক যুগে আমরা বেশ আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি আমরা সবাই চাই আমি নিজে কিভাবে বড় হব নিজে কিভাবে ধনী হব নিজে কিভাবে বিখ্যাত হব। এবং এই নিজকে সব সময় বড় করে দেখার জন্যে খেদমত করার জন্যে আমরা অন্য মুসলিম ভাই এবং বোনের কথা ভুলে যাই এবং এ কারণে অন্যরাও আমাদেরকে ভুল বুঝে স্বাভাবিকভাবেই আমরা যদি নিজেরা ফুল হতে চাই এবং কোন ফুলের বাগানে থাকতে চাই তখন কিন্তু আমার আশেপাশে আরও ফুল লাগানো দরকার ঠিক মুসলিম ভ্রাতৃত্ব এরকম আমি যদি চাই ভালো মুসলমান হিসেবে টিকে থাকতে তাহলে আমার আশেপাশে আরো ভালো মুসলমান দরকার এবং তাদেরকে সাহায্য করা দরকার শুধু নিজে নিজেই বড় হলে আমি কিন্তু টিকে থাকতে পারবো না আমাদের কথাই বলে। যে খালি ময়দানে যদি একটা উঁচু গাছ থাকে তাহলে ঝড়ে কিন্তু সেই গাছটা পড়ে যায় সময় তো ভাই বোনেরা আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে রসুল্লা সাল্লাহ সাল্লামের সময় এই জিনিসটাই ছিল যখন সাহাবিরা কোনো খাবার পেতেন তখন অন্যদেরকে তারা ডেকে ডেকে নিয়ে একসাথে বসে খেতেন সময় তো ভাই বোনেরা এই বিষয়ে আমরা আরো কথা বলবো ব্রেকের পরে আসসালাম আলাইকুম আহমতুল जहां नाम बेचे थो तुम जो ना पाओ तब एक उत्तम कथा द्वारा बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छ हजार तेईस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 বিরতির পর আমরা আবার আগের বিষয়ে ফিরে যাই ইসলামী ভ্রাতৃত্বের ক্ষেত্রে আমাদের উচিত আমাদের ভাই এবং বোনদের প্রতি সহানুভূতিশীল হওয়া দুর্ঘটনাক্রমে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক তারা যদি কোনো খারাপ কাজ করে বসেন তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া রসুল্লাহ সাল্লাই সাল্লামের সময় ভুলক্রমে কোনো কোনো সাহাবা কিছু খারাপ কাজ করে ফেলেছিলেন কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম তাদের প্রতি অত্যন্ত দরদি ছিলেন তাদের প্রতি তিনি ভয়ঙ্কর ব্যক্তি ছিলেন না তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনি চেষ্টা করেন নাই তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেন নাই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 যদি কেউ কোনো খারাপ কাজ করে বসে তখন তার জীবনের সমস্ত ভালো কাজ নষ্ট করে ফেলে আমরা তার কোনো মূল্য দিই না অথচ আল্লাহ বলছেন আল্লাহ তারা যারা ভালো কাজ করে তাদের সব কখনোই নষ্ট হতে দেন না সমত ভাই বোনেরা কিন্তু আমরা কেন এত নেগেটিভ আমরা কেন এত নেতিবাচক আমরা কেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে ক্ষমা করে দিতে পারি না ইসলামী ভ্রাতৃত্ব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 মুসলিম হিসেবে কখনোই আমাদের গিবোত করা নাই। কিন্তু যখন বলবে তখন দেখবেন যে সেই দোষটাকে আরো বড় করে বলেছেন আল্লাপাক বলেছেন যখন তোমাদের কাছে কোন ফাচেক আসে কোনো খবর নিয়ে তখন সেই খবরটা তোমরা চেক করে দেখো ভালো করে জানো এবং বুঝো যে খবরটা আসলেই কতটুক ঠিক আমাদের মুসলমানদের ভিতরে সম্পর্ক নষ্ট হওয়ার আরো কারণ হলো যে আমাদের ভিতরে সত্যিকার অর্থেই ইসলামী জীবন জিন্দেগি যাপন করার ইচ্ছা কিন্তু অনেক কম আমরা বিশেষ করে আধুনিক যুগে আমরা বেশি আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি আমরা সবাই চাই আমি নিজে কিভাবে বড় হব। নিজে কিভাবে ধনী হব। নিজে কিভাবে বিখ্যাত হব।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 তখন তারা অন্য সাহাবিদেরকে ডেকে ডেকে তারা শেয়ার করতেন সেটা যখন সাহাবিরা কোনো খাবার পেতেন তখন অন্যদেরকে তারা ডেকে ডেকে নিয়ে একসাথে বসে খেতেন এই যে শেয়ারের মানসিকতা দেখেন আলামী বলেছেন তো আমল ওয়াহে যে একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয়ে যায় তার মানে তার মানে হলো এই যে মুসলমানরা সময় নিজেদের জন্য শেয়ার করার জন্য রেডি যদি এর উল্টো হয় আমরা যদি শেয়ার করা থেকে সরে আসি তখনই কিন্তু আমাদের ভ্রাতৃত্বের ঘাটতি হয় কারণ আপনি অন্যের প্রতি জুলুম করেন আর যখন একজন মুসলমান ভাই আরেকজন ভাইয়ের প্রতি জুলুম করেন তখন স্বাভাবিকভাবেই আমাদের ভিতরে সম্পর্কের অবনতি হয় সমত ভাই বোনেরা এই মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক অবনতি হয় শয়তানের প্ররোচনায় শয়তান সময় চায় যে আমাদের ভিতরে সম্পর্কটা নষ্ট করে দিতে এবং শয়তান কিন্তু এক জনের কাছে এক এক রকমের আসে শয়তান কিন্তু সবার কাছে সমান যুক্তি নিয়ে আসে না বা সমান পোশাকে বা সমানভাবে আসে না আপনি যদি ইন্টেলেকচুয়াল হন তখন শয়তান কিন্তু আপনার কাছে ইন্টেলেকচুয়াল ভাবে আসে আপনি যদি পলিটিশিয়ান হন তখন শয়তান আপনার কাছে একজন যোগ্য পলিটিশিয়ান হিসেবে আসে এবং আপনাকে এমন এমন পলিটিক্যাল বুদ্ধি দেয় এবং দেখায় যে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার পলিটিক্যাল পার্টি আসলে কিন্তু ভাই বোনেরা এজন্য জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে শয়তান যেন কোনো ক্রমে আমাদের ভিতরে সম্পর্কটা নষ্ট না করতে পারেন এবং এই আমাদের পড়াশোনাও করা দরকার এবং নিজের চোখ কানটা সব সময় খোলা রাখা দরকার যদি আমরা সবাই মনে করি যে উহু টিকিয়ে রাখা এটা ফরজ তখন কিন্তু আমরা আমাদের লাইফটাকে অনেক সহজ করতে পারি এবং অনেকগুলো কি ঝামেলা আমরা সহজে মেনে নিতে পারি চিন্তা করুন আপনি চান এই মুসলমান সমাজের সবাইকে এক নজরে দেখতে মুসলমান হিসেবে সবাইকে সমানভাবে দেখতে সত্যি বলবে যে তুমি এটা কিভাবে করছো সে তো নামাজ পড়ে না সে তো রোজা রাখে না সে তো ঘুষ খায় সে তো হারাম টাকা ইনকাম করে তখন আপনি বলবেন হায় আল্লাহ আমার জীবনটা নষ্ট করে দিলাম আমি এত ভালো মানুষ এত প্র্যাকটিস করি আর আমি এই একজন গোরাগারের সাথে আমি সম্পর্ক রাখবো এটা তো হয় না এইভাবেই শুরু হয় যখন শয়তান দেখবে যে একজন আলেমের সাথে আপনার সম্পর্ক আছে তখন শয়তান এসে আপনাকে প্ররোচনা দিবে। দেখো ভাই তুমি যে আলেমের সাথে তোমার সম্পর্ক আছে তুমি তার কাছে উঠা বসা করো তার আমল কিন্তু ভালো না সে কিন্তু অন্য মাসলাকের লোক ঠিক এইভাবে যুক্তি দিয়ে চাইবে। একজন মুসলমান থেকে মুসলমানকে রাখতে। আর একজন সবাইকে মনে রাখতে হবে যে আমরা সবাই মুসলমান মুসলমান হিসেবে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে আমাদের আমলের ঘাটতি থাকতে পারে কিন্তু আমরা তো সবাই আল্লাতে বিশ্বাস করি রসুল বিশ্বাস করি এবং আমাদের সম্পর্কের ভিত্তি এখান থেকেই রচিত হতে হবে যদি আপনি মনে করেন কারের ভিতরে তাকুয়ার ঘাটতি আছে অবশ্য আমি কিন্তু কখনোই এটা বলি না যে অমুকের তাকুয়ার ঘাটতি আছে কারণ তাকোয়ার ব্যাপার একমাত্র আল্লাহ জানেন কার তাকুয়া কত বেশি এটা বলা বা মাপার অধিকার বা শক্তি কোনো মানুষের নাই কোনো পীরের নাই কোনো শেখের নাই অল্প আল্লাহ পাখি ভালো জানেন এজন্যে যদি আমি মনে করি যে আমার অন্য মুসলিম ভাই আমার চেয়ে ভালো বা আমার চেয়ে খারাপ তখন তার ভিত্তিতে আমার সম্পর্ক হয়তো কম বেশি হতে পারে কিন্তু কোনো মুসলমান ভাইকে তার কোনো কাজের কারণে কোনো ক্রমেই আইসোলেট করে রাখা তাকে পরিত্য করে রাখা ইসলামে বৈধ নাই এবং আমরা এই জিনিসটা ভুলে যাই বলে আজকে ইসলামী সমাজে ভ্রাতৃত্বের যে বন্ধন থাকার কথা ছিল সেটা নাই সমিত ভাই বোনেরা চারিত্রিক দিক দিয়ে আমাদের হয়তো অনেক ঘাটতি আছে কিন্তু আমরা যদি তাদেরকে বাদ দিয়ে দিই আমি উদাহরণ দিচ্ছিলাম হাসপাতালের কথা যে রোগীকে চিকিৎসা করতে হলে হাসপাতালে আনতে হয় আপনি একজন এক্সপার্ট আপনি একজন ডাক্তার আপনার দায়িত্ব হলো অন্যকে সংশোধন করা আর সংশোধন করতে হলে কাছে টানতে হবে হাত একজন ডাক্তার পা দিয়ে লাথি দিয়ে সরিয়ে দিলে তারা কখনো সংশোধন হওয়ার সুযোগ পাবে না বরং আদর করে তাদেরকে কাছে টানতে হবে তাদের সমস্যা বুঝতে হবে এবং সেভাবেই তাদের সাহায্য করতে হবে এভাবে আমাদের মুসলমান সমাজে আবার ভ্রাতৃত্ব ফিরে আসবে ইনশাল্লাহ এবং এইভাবে আমরা একসাথে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লা পাক আপনাকে আমাকে সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত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 ডোনে জাকাত পাঠিয়ে দিই টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জি বিভু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর নাইন টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর